আবু হুরাইরা রাহতালাহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এমন কোনো আদম সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁদে তবে মরিয়াম এবং তার ছেলে ইসা আলা সাল্লাম এর ব্যতিক্রম অতপর আবু হুরাইরাহ বলেন হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার নিকট তার এবং তার বংশধর্যের জন্য বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি